দুই পথিক দিন আগে এক দর্জি আর এক মুচি ছিল তারা ঠিক করলো ভাগ্যের সন্ধানে আওয়াজটা বন্ধ করবে তুমি যেন এই জন্তু জানোয়ারের আওয়াজ হচ্ছে না এতক্ষেপে আছো কেন ভাইয়া তুমি ক্লান্ত হয়ে পড়েছ এই নাও একটু জল খাও দেখবে খানিকটা ভালো লাগবে জল তো একটু ঠান্ডা না দেখছি অস প্রায় দিন ধরে হেঁটে তার একটা ছোট্ট শহরে পৌঁছল আর ঠিক করলো এখানে চেষ্টা করে দেখবে যেহেতু দর্জি হাসি খুশি মিশুকে তাই তার কাছে প্রচুর গ্রাহক এলো কিন্তু খিটখিটে বদমেজাজি মুচির কেউ ধারে কাছেও খেসল না এই যে এটা দিয়ে একটা জামা বানিয়ে দাও তো দাদা এই সত্যি আপনাকে দারুন দেখাবে আমার একটা নতুন জুতো চাই কালকের মধ্যে তৈরি হয়ে যাবে আপনার যা পা। লোক এই নাও আগাম কিছু রাখো দর্জির রোজগার বেশ ভালোই অথচ মুচির কাছে কেউ আসে না এই দেখে মুচি দর্জিকে হিংসে করতে শুরু করলো। আবার সময় হয়ে গেল এই শহর ছেড়ে যাবার চলো এবার বন্ধু যাওয়ার সময় হয়ে গেছে তুমি তো বলবে কারণ তোমার যে ভাগ্য ভালো ছিল কিন্তু হয় আমি যেখানেই যাই দুর্ভাগ্য আমার পিছু ছাড়ে না দেখো ভাগ্য আসে আর যায় বন্ধু দেখো হয়তো অন্য শহরে তোমার ভাগ্য খুলে যেতে পারে যেতে যেতে খাবার জন্য কিছু কিনতে হবে আমায় চলো মনে রেখো সাত দিনের মতো খাবার সঙ্গে নিতে হবে না অন্য শহরে পৌঁছতে দুদিন লাগবে একটা রাস্তা আছে তাড়াতাড়ি যাওয়ার যদি আমরা সেই রাস্তা খুঁজে না পাই তাহলে তো ঘুর পথে যেতে হবে আর সাত দিন লেগে যাবে জানি তবে সব কিছু ভালো আমি এই বিশ্বাসী রাখি তারা বুঝল যে তাড়াতাড়ি পৌঁছনোর রাস্তাটা তারা খুঁজে পায়নি এখন তাদের ঘুর পথেই যেতে হবে যেহেতু দর্জির কাছে দুদিনের খাবার ছিল তাই তার খাবার ফুরিয়ে গেল ব্যাস শেষ রুটির টুকরোটাও খেয়ে ফেললাম আরো দুদিন তারা হাঁটলো সেই দুদিন মুচি মনের সুখে পাউরুটি খেলো আর এদিকে দর্জি কিছুই খেল না দর্জি তখন ক্লান্ত ক্ষুদার্ত তৃতীয় দিন আর কিচ্ছু মুখে দি নি আর তুমি পেট পরে খাচ্ছ তোমাকে দেবো আর আমি না খেয়ে থাকবো নিজের রুটি তোমার নিজেরই আনা উচিত ছিল ভায়া। আমি খিদে মরে যাব যদি রুটি না খাই আমার টাকা তোমার সঙ্গে ভাগ করে নিয়েছি আর তুমি কয়েক রুটি আমাকে দিতে না। ও! নিজেকে মনে তাই না যেহেতু তোমার ভাগ্যটা ভালো ঠিক আছে তোমার সব টাকা কুড়ি আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে কয়েক টুকরো রুটি দেব কি আমি ওই রুটি তোমাকে কিনে দিয়েছি जंगले कई टुकड़ो कूक् कमुकु नीले नाओ कि मुचि दर्जी केतटुकु रुटी दिल तेजी पेट भरे ना ठीक স্বার্থপর নিষ্ঠুর মুচি তাকে ফেলে শহরের দিকে একাই চলে গেল কয়েক ঘন্টা পরে দর্জির জ্ঞান ফিরল আর শুনলো দুটো পাখি তার সাথে কথা বলছে আমরা দেখেছি ওই বাজে মুচি তোমার সাথে কি করেছে আর তারপর দিকে যাও ওই পথেই পড়বে বড় শহর ওখানে পৌঁছতে আরো দুদিন সময় লাগবে তোমার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের এক কামড় বসাতেই দর্জির সব ক্লান্তি চলে গেল আবার আবার সে শহরের বেরিয়ে পড়ল। কিন্তু তার খিদে পেয়ে গেল। যদিও সে আপেল খেয়েছে কিন্তু মানুষের পেট ভরাতে আরো খাবার লাগে কিন্তু ওই আপেল তার গায়ে জোরে দিয়েছিল দেখে পুকুরে হাঁস খুঁজছে তাদের একটাকেই ধরল আমার খুব খিদে পেয়েছে হাঁস আমি দুঃখিত তারা যে চির দিনের মতো তাদের মাকে হারাবে। ও আমার যতই খিদে পাক আমি এরকম অন্যায় করতে পারবো না ঠিক আছে হাস তোমাকে আমি ছেড়ে দিলাম অনেক ধন্যবাদ আপনাকে আমি কথা দিলাম সময় মতো আমি নিশ্চয়ই আর একটা মৌচাকে সামনে এসে দাঁড়ালো কিছুটা মধু খাওয়া যাক এতে খানিকটা তো খিদে মিটবে দয়া করে আমাদের ঘর ভাঙবেন না ঠিক আছে তোমাদের ঘর ভাঙব না আমি অনেক ধন্যবাদ আপনাকে আমি কথা দিচ্ছি যে সময় হলে আমি আপনারই দয়ার প্রতিদান দেবো এক সদাগরের স্ত্রীর জন্য নকশা করা কয়েকটা রুমাল বানিয়ে দিয়ে বিনিময় বেশ কিছুটা রোজগার হলো সেই দিয়ে পেট ভরে খেল আর শহরে একটা দোকান খুললো কিছুদিনের মধ্যেই তার আমোদে মিশুকে স্বভাবের জন্য প্রচুর গ্রাহক হয়ে গেল আর শহরের সবচেয়ে নাম করা দর্জি হয়ে গেল এত তার নাম ডাক যে রাজার দর্জির পদে তাকে নিযুক্ত করা হলো কিন্তু জীবনে কখন যে কি হয় কেউ জানে না সেই যখন রাজ দর্জি হলো মুচিও তখন রাজার মুচি হয়ে এলো আর সে তো দর্জিকে হিংসে করতই কি একজোড়া জুতো বানিয়ে দাও না আমায় মুচি যথা আজ্ঞা মহারাজ মনে রেখো জুতো যেন এরই মতো চমৎকার হয় অবশ্যই হবে মুচি দৌর্জির প্রতি রাজার এই পক্ষপাতিত্ব দেখে হিংসে জলে পুড়ে যাচ্ছিল তাই দৌর্জিকে সরানোর একটা ফোন দিয়ে আটলো। হে মহারাজ দৌর্জি খুবই নিখুঁত কাজ করে জানি কিন্তু আমার ধারণা আপনার ভালোবাসায় ওর ভালো হচ্ছে না কি বলতে চাও তুমি দৌর্জি তো সবসময় বেশ বড় বড় কথা বলে বেড়ায় তাও আবার আপনাকে আর এই প্রাসাদ নিয়ে তাই নাকি কি বলে সে শুনি মনে আছে সেই পুরাতন মুকুট যা আপনার দাদামশা এই জঙ্গলে হারিয়ে ফেলেছিলেন মহার্ঘ আমি যদি সেটা খুঁজে পেতাম আর ফিরিয়ে আনতে পারতাম আমি শুনেছি সেই দিন দর্জি বলছিল সে নাকি সেই মুকুট মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে খুঁজে এনে দিতে পারে তাই নাকি রাজকীয় ঐতিহ্য নিয়ে এত বড় কথা সে বলেছে এক্ষুনি তাকে ডেকে পাঠাও হ্যাঁ ডাকছি মহারাজ আমি শুনলাম তুমি বলেছো আমাদের পুরাতন মুকুট পারো? মহারাজ আমি আমি কখনো তুমি খুবই ভালো মানুষ আর আমি মনে করি না যে তুমি এরকম কথাগুলো বলবে তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই আমাকে সেই মুকুট এনে দাও যদি না পারো তাহলে দর্জি জানতো এটা অসম্ভব কাজ সে জানে না মুকুটটা দেখতে কেমন মনের দুঃখে সে জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে চলল পরের শহরে পৌঁছতে তাকে আবার সেই জঙ্গল পেরোতে হবে সেই পুকুরের পাড়ে এলো যেখানে হাঁসের সাথে দেখা হয়েছিল আমাকে চলে যেতে হবে মনে হচ্ছে কেন এমন কি হলো দর্জি হাঁসকে সব বলল ও রাজমুকু ও সেটা তো অনেক বছর ধরে পুকুরের জলের নিচে পড়ে আছে রাজার দাদামশাই অনেক বছর আগে এখানে জল খেতে এসেছিলেন তখন মাথা থেকে জলে পড়ে যায়। ওটা কি তুমি আমায় এনে দিতে পারবে অবশ্যই। তাই সেই হাসের পুরো পরিবার জলে ডুব দিল আর সেই মুকুট তুলে আনলো দর্জি হাঁসেদের ধন্যবাদ জানি ছুটলো প্রাসাদের মুকুট নিয়ে রাজাকে দিল রাজা খুব খুশি আর ওদিকে মুচির হিংসে আরো বেড়ে গেল তারা দর্জিকে আরেকটা ফোন দিবার করল ও মুকুট খুঁজে এনে দিয়েছে সে ভালো কথা। কিন্তু তারপর থেকে ওর বড় বড় কথা বলা আরো বেড়েছে কেন এখন সে আবার কি বলছে এখন বলে সে নাকি শুধু দর্জি নয় একজন স্থপতিও বটে সে নাকি মোম দিয়ে পুরো রাজপ্রাসাদের মূর্তি বানাতে পারে আর তাও নাকি আবার চব্বিশ ঘন্টার ভেতরে আচ্ছা দর্জি দেখছি অনেক প্রতিভা আছে তাই না এক্ষুনি তাকে ডেকে পাঠাও হ্যাঁ যথাজ্ঞা মহারাজ শুনলাম নাকি তুমি আমার প্রাসাদের হুবহু মূর্তি বানাতে পারবে মহারাজ আমি কোনদিন শোনো তাহলে তোমাকে ২৪ ঘণ্টা দিলাম তার মধ্যে তোমাকে বানিয়ে ফেলতে হবে যদি প্রাসাদের একটাও জানালা বা দরজা কম বানাও তাহলে তোমাকে চিরকালের মতো এই শহর ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ ঠিক আছে মহারাজ দুরজি ভাবলো এবার আর কোনো উপায় নেই জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে চললো সে সে জঙ্গলের পথে যাচ্ছে এমন সময় শুনে কে যেন তাকে ডাকছে এই যে মানুষ তোমাকে এত দুঃখী লাগছে কেন দর্জি পেছন ফিরে দেখে তার চারিদিকে ঘুরছে সেই রানী মৌমাছি দর্জি তাকে সব বললো সেই মোমের প্রাসাদের কথা আরে এই কথা বাড়ি যান মানুষ গিয়ে বিশ্রাম নেন আমি আর আমার মৌমাছিরা মিলে খুব কম সময় বানিয়ে দেব তাই দর্জি বাড়ি চলে গেল আর মৌমাছিরা উড়ে ভালো করে প্রতিটি জানলা দরজা গম্বুজ খিলান আর সকালের মধ্যে একেবারে এক দেখতে একটা মমির প্রাসাদ বানিয়ে দর্জিকে এনে দিল দর্জি সেটা রাজার কাছে নিয়ে গেল বাহ অপূর্ব হয়েছে দর্জি তুমি খুব ভালো কাজ করেছো। এইবার তুমি কি বলবে মুচি এখনো বলবে যে দর্জি বড় বড় কথা বলে কি বলো আমি দুঃখিত মহারাজ আমি ভাবছি কোন ধরনের মানুষ অন্যের পেছনে তার সমালোচনা করে তাই তুমি দর্জিকে হিংসে করো আর তাই তাকে জঙ্গলে ওই অবস্থায় ফেলে চলে এসেছিলেন মহারাজ আপনি জানেন আমি হলাম রাজা আর জানাটা আমার কর্তব্য আমি দর্জিকে অনুসরণ করে জঙ্গলে যাই সেখানকার প্রাণীরা আমাকে সব বলে দেবে সত্য যে জীবন ভালো কাজের ও মন্দ কাজের উভয় এরই প্রতিদান দেয় তুমি খুবই নিজ ও স্বার্থপর মানুষ মুচি তাই তোমার আমার প্রাসাদে আর আমার রাজ্যে কোনো স্থান নেই কিন্তু মহারাজ আপনি কি ওকে ক্ষমা করে দিতে পারেন না মহারাজ আমি ওকে ক্ষমা করে দিয়েছি তোমাকে মৃত্যুর মুখে ফেলে এসেছিল সেই অপরাধে ওকে আমি কারাগারে বন্দি রাখছি না কিন্তু ও আমার রাজ্যে থাকতে পারবে না এক ঘন্টার মধ্যে তুমি চলে যাবে আর তুমি দর্জি তোমার মতো নাগরিক আমার রাজ্যে থাকলে আমি ধন্য হব। তাই জীবনের শেষ দিন পর্যন্ত আরাম ও স্বচ্ছন্দে আমার রাজ্যেই তুমি থাকবে দর্জি মহৎ কাজ করেছিল বলে বাকি জীবনটা সুখে শান্তিতে সম্মানের সঙ্গে কাটিয়ে দিল আর অসৎ কাজের জন্য মুজিকে শহর ছেড়ে চলে যেতে হলো আর তার কি হলো কেউ জানে না